وَالنَّبِيُّونَ يَقُولُونَ رَبَّنَا رَبَّنَا رَبَّنَصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ رَبَّنَصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাপ নেই এবং মুহাম্মদ সাল আলহি আসাল্লাম তাঁরই রসুল নিশ্চয়ই আল্লাহ সত্য তার ফেরেস্তারা সত্য তার কিতাব সত্য তার রসুলগণ সত্য কে আমিবস সত্য কদর সত্য জন্নাথ সত্য জাহার নাম সত্য জাহার নাম সেই নাম যা থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকতে চাই যে নাম শুনলেই আমরা তা মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিতে চাই যাহার নামে হত দূরের কথা আমরা এ নিয়ে চিন্তাও করতে চাই না কিন্তু যাহার নাম সত্য এবং আল্লাহ আমাদেরকে এর ব্যাপারে সতর্ক করেছেন আপনার নিজের সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায় আপনি বলবেন না তাকে আগুনের মতো ভয়াবহ বিষয়ের কথা বলে লাভ কি ছোট মানুষ এসব কথা শুনলে ভয় পাবে আপনি জানেন সে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে তাই আপনি তার প্রতি ভালোবাসার কারণেই তাকে আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন পবিত্রকর আনে যে বিষয়গুলো বারবার এসেছে তার মধ্যে একটি হল জাহান্নামের ব্যাপারে সতর্কতা কারণ আল্লাহ জানেন এই বিষয়ে মানুষ অনেক বেশি ঘাম খেয়ালি আল্লাহর রহমত অসীম কথা ভেবে অগণিত বান্দা জাহান্নামকে ভুলে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিজেদের ঠেলে দিবে। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাসী মুনাফিক বান্দাদের জন্য এবং এমন সব বিশ্বাসীদের জন্য যারা অনেক বেশি পাপ অর্জন করেছে জাহান্নামের আছে এক অতোষণীয় ক্ষোধা সুরাহ কফে আল্লা বলেন একদিন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন তোমার পেট কি ভরেছে জাহান্নাম বলবে হেলমিন আরও কিছু আছে কি রসৌল সাল্লাহাল্লাম বলেন জাহান্নামের প্রান্ত থেকে এর ভেতর একটি পাথর ফেলে দিলে সেই পাথর সত্তর বছর ধরে পড়তে থাকলেও এর তলায় পৌঁছবে না জাহান্ন আছে অনেকগুলো স্তর যে যত নিচের স্তরে থাকবে তার শাস্তি তত বেশি কঠিন। মুসলিমের কঠিনে এসেছে রসুল সাল্লাহ আলিহ্লাম বলেন তার চাচা আবু তলেব জাহান্নামের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবেন এই হালকা শাস্তি হলো তাকে আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেয়া হবে যার তাপের কারণে তার মস্তিষ্ক থাকবে আল্লাহ যেন আল্লাহ যেন নিম্ন স্তরে জায়গা হবে মুনাফের দের এবং তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো জাহার নামের বাতাস হবে মুন যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত এবং জাহান্নামের পানি হবে হামিম যা হবে পুটন্ত পানির মতো গরম সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে যেখানে শ্বাস প্রশ্বাস নেয় দুষ্কর জাহার নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি যে পৃথিবীর আগুন এক মুহূর্তের জন্য আমাদের শরীর সইতে পারে না আমরা কি করে জাহান্নামের আগুন সহ্য করার কথা ভাবতে পারি জাহান্নামেদের উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন जहान नाम प्रतिनियत शिते शासिगे दिन अर्थात शे अभ्य हो, हो जा भेवि देख जहां नाम जीवन चलते थको बचर नये बचर नये बरम अनकाल কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিহত বেড়েই চলছে আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেন এমন ভয়াবহ শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে মানুষ পাপ করেছে সত্তর আশি বছর তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে কে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেয়া হতো সে অনন্তকাল আল্লাহর অমন্য করে যেত সে সে অনন্তকাল অন্যের হক নষ্ট করে যেত অবিচার আল্লাহ সেত সেকালে বলেন এটাই উপযুক্ত প্রতিফল এটাই উপযুক্ত শাস্তি এই শাস্তির বর্ণনা শুনে মনে হতে পারে শাস্তিটা কি বড় বেশি কঠোর নয় কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম তিনি সব জানেন তিনি সবচেয়ে বিজ্ঞ যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নদের জন্য সেটাই উপযুক্ত শাস্তি তাদের যদি এর চেয়ে অনুপরিমানি দিতেন আল্লাহ যেন আমাদের সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন জাহান্নামের বাসিন্দাদের দেহ হবে আকারে অনেক বড় তাদের চামড়ার পরুতা হবে বেয়াল্লিশ হচ্ছে প্রায় তিন ফিট অর্থাৎ তাদের চামড়া হবে প্রায় একশো ফিট পড়ু এবং তাদের শরীরগুলো হবে উকুট পাহাড়ের মতো প্রকাণ্ড তাদেরকে এত বড় শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যেন তাদের শাস্তিগুলো আরো প্রবলভাবে অনুভব করতে পারে জাহান্নাবীদের খাবার হবে দরিয়া যা না খোধা মেটাবে না কোনো পুষ্টি দেবে এছাড়া জাহান্নামীদের জন্য থাকবে জা ওম নামের এক গাছের ফল যা খাওয়ার পর গলিত পিতলের মতো তাদের নাড়ে ভুঁড়ি পুড়িয়ে দেবে এবং তাদের পানিও হবে হামিং যা হচ্ছে পুটন্ত পানি যা পান করার পর তাদের তৃষ্ণা কমবে না পরম বৃদ্ধি পাবে এবং জাক যা হচ্ছে জাহান্নামীদের পোড়া মাংস থেকে বের হওয়া তরল বস্তু আল্লাহ আমাদের উপর রহমান করুন আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন যারা দুনিয়াতে মধ্য পান করেছে তাদেরকে জাহান নামে পান করানো হবে তিনাতুল হাবাল যা হচ্ছে জাহান্ন গা থেকে বেরিয়ে আসা পুঁজ এবং ঘামের মিশ্রণ আমাদের মধ্যে যারা মুদ্য পান করেছি তারা যেন প্রত্যেকে তা থেকে তবা করে ফিরে আসতে পারে এসব খাদ্য এবং পানীয় বিদ ঘটে এতটা কষ্টদায়ক হওয়া সত্ত্বেও জাহান্নামীরা এগুলো খাবে এবং পান করবে जहाँ तो, जा भाया भी तो, तो, तामार तो मुस्लिम शरीफित कम शिविश्य तुम्हारे गोटा पृथ्वी समान धन सम्पद थ तुम्हें कि जहां नाम रेहाई पवार दिए दीते हाँ अल्लाह तक तो तुम्हारा এর চেয়ে আরো অনেক অল্প কিছু চেয়েছিলাম এক পর্যায়ে যাহার নাম থেকে মুক্তি পাবে প্রত্যেক ব্যক্তি যার পাপ ক্ষমা করে দেওয়া হয়নি সেই পাপের জন্য সাজা পাবে কোনো কোনো পাপ আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন কোনো কোনো পাপ শাস্তি আমাদের পৃথিবীতেই পেতে হয় এবং সেটাই হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি যদিও দুনিয়ার জীবনে তা আমাদের কাছে অসহনীয় মনে হয় যাদের পাপ এত বেশি যে আল্লাহর মাখফেরাত এবং পৃথিবীর শাস্তি দিয়েও সেগুলো মুছে যায়নি তারা কবরের আদাব পাবে কবরের আদাবের মাধ্যমেও যাদের সব পাপ মুছে যায়নি তারা জাহাঙ্গ নামের আদাব পাবে এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তাদের পাপের ওপর কিন্তু নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে এক মিনিটের জন্য থাকাও আমাদের পক্ষে সম্ভব নয় সাহেব মুসলিমের হাদিয়ে বর্ণিত আছে আল্লাহ রসুলসালিহ্লাম বলেন জাহান্নামীদের এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিবসের সামনে আনা হবে যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল তাকে শুধু একটি বার জাহান্নামে ডুবিয়ে আমার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো কোনো আরাম উপভোগ করেছ জীবনে কি কোনো ধরনের বিলাসিতার স্বাদ পেয়েছ সে আল্লাহর কসম খেয়ে বলবে না আমার রব আমি জীবনেও কোনো ধরনের আরাম আয়েস কোনো ধরনের বিলাসিতা উপভোগ করিনি সে ব্যক্তি কিন্তু মিথ্যা কথা বলছে না से एक मुहूर्त जहां नाम पे सत्यार जीवन सुख भूले गेख जहां नामे प्रवेश कर साथे साथ जीवन जत सुखव कर सब भूले जाब से सुखगुल जहान नाम क्रय एक ज्ञानी व्यक्तर क्या होते वस्तव अनेल्लाके विश् करातेमेबा कत भयना जहान नाम वास्तवता सम्पर्त्येक के जहान नाम ब्यापारे सतर्क कर बार बार ए ब्यापारे सतर्क बनी एस जान ये पुरोपुरी दूरे सर थार लक्ष्य माथाय रेखे क्च करी আমরা যেন প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটাকে স্মরণ করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের অন্তরগুলো খুলে দেন তার পবিত্র সতর্ক বাণী শোনার এবং বোঝার তৌফিক দেন জাহান্নাম থেকে আমাদের চিরকালের জন্য দূরে সরিয়ে নেন এবং হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করা তৌফিক দান করেন